আসসালামুক রকসি রহমান আলহামদুলিলাম ওসলাত রসুল করিমি আজমাইন আমাজিম ওস্তফা কল জব অনীদ মরাহ জাহানোতিন আজাবুল গলীদ आज के अपन सामने तफसर करब सुर इब्राहिम आयत नम्बर पंदो मोहान आल्लाते काफेर अवस्था बर्णना करा अहंकारी अर्थात आल्ला सामने अहंकार करफुरी यही रखें मानुषर सामने अहंकार करा सीमा लंघन करी तरज शास्ती रे सब चे। चाहते तो बड़ो शास्ति हूँ जहान नामे शास्ति जहान नामे तरह के पानी देवा है से ही पानियर कथा अल्लाह फकरबुल आलमीन এখানে বর্ণনা করেছেন মহান আলো বলছেন ওয়াস্তাফ তাহা বা কুল্ল জব্বারিন আনিদ এই কাফেররা আল্লাহকে অস্বীকারীরা আল্লাহর দিনকে প্রত্যাখ্যানকারীরা এরা চূড়ান্ত বিজয়ের ফয়সালার কামনা করত যেমন মক্কার কাফেররা যখন যুদ্ধের জন্য বেরিয়েছিল তখন আবু জাহাল বলেছিল যে আল্লাহ আমরা সত্যপথে আছি আমাদের সাথে যারা আত্মীয়তার বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে যারা আমাদের থেকে সম্পর্ক ছেদ করেছে অথচ আমাদের বংশের অর্থাৎ উদ্দেশ্য করতো মোহাম্মদ সাল্লা ইসলাম এবং তাঁর সাথী সঙ্গীদেরকে তাদেরকে বা আমাদের মাঝে একটা ফয়সালা করে চূড়ান্ত ফায়সলা করে দাও এই বলে বদর যুদ্ধে হাজির হয়েছিল আল্লাহা বলছেন যে এরা চূড়ান্ত বিজয়ের ফয়সালার কামনা করছিল ওয়া খা বাকুল্ল জব আনীর তবে ব্যর্থ হয়েছে প্রত্যেক উদ্ধত অহংকারী এবং সীমালঙ্গনকারী অবাধ্য যে সীমালঙ্গনকারী অবদ্ধ এই ধরনের লোকেরা আর যারা অহংকার প্রকাশ করেছে যারা নিজেকে বড়ো মনে করেছে এবং জল করেছে তারা ইহকাল পরকালে ব্যর্থ হবে মিউরা এই জাহান্নাম এদের পেছনে রয়েছে বা এদের পরবর্তীতে রয়েছে এদের পরিণাম জাহান্নাম অয়ুস্কাবী মাইন সদীদ এবং এদেরকে পান করানো হবে গলিত পুঁজ সদীদ বলে জাহান্নামীরা যে জ্বলবে আর জলে যে পুঁজ আর রক্ত হবে এই রক্ত পুঁজকে সদীদ বলা হয় পানীয় তাদেরকে দেওয়া এই গলিত রক্ত পুঁজের ইয়া তাজারহু তা গিলতে চেষ্টা করবে ওলা একাদয়সী গহু কিন্তু খুব কমই গিলতে পারবে গিলতে পারবে না ওয়াতি হেল মত মিন করলে মাকান এবং চারিদিক থেকে তাদেরকে মৃত্যুতে ঘিরে ফেলবে অমা হবে মেঙ্গেত কিন্তু মৃত্যু আসবে না মরণ আসবে না কারণ আল্লাহ আকরবুল আলমিন জান্নাত জান্নাতিদেরকে দিয়ে দেওয়ার পরে আর জাহান্নামী জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়ার পরে মদকে একটি জীবের আকারে নিয়ে এসে জান্নাত জাহানার মাঝখানে জবাই করে দেবেন এবং বলবেন যে ইয়া আহলাল জান্নাত হে জান্নাতিরা হলুদুন ফালাম আহলান্নার হে জাহান্নামিরা শোনেরাও হলুদুন চিরকাল থাকতে হবে কোনো মত নেই এরপর আর মৃত্যু আসবে না জ্বলতে থাকবে কিন্তু মত হবে না পৃথিবীতে সামান্য সময় জ্বললেই তো মত চলে আসতো মারা যেত তারপর আর টের পেত না কিন্তু জাহান্নামে জ্বলতেই থাকবে আত্মা বের হবে না সুতরাং শাস্তি পেতেই থাকবে আল্লাহাক রী বলছেন এবং কখনোই আল্লাহাকে এখানে কাফেরদের কাজকর্ম কাফেরদের আমলের একটা দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহা বলছেন ওই সব লোকেরা যারা কুফুরি করেছে ঝড়ের দিনে যদি প্রচন্ড বেগে বাতাস উড়িয়ে নিয়ে যায় এই ছাইকে তাহলে ছায় আর থাকে না লাইকদের আল্লা সেই যা কিছু তারা উপার্জন করেছিল তার কোনোটিকে তারা রক্ষা করতে পারবে না বা কোনো কিছুকে তারা আর রাখতে পারবে না যদি ছাই কোথাও থাকে আর ছায়ের ওপর যেদিন ঝড় বাতাস বইছে আর প্রচণ্ড বেগে যদি সেই বাতাস বইয়ে আসে তাহলে সেই ছাইকে আর পাওয়া যাবে না ওই রকমই এদের আমলগুলি হচ্ছে ছায়ের মতো যে তাদের সিরকের কারণে কুফুরের কারণে মাতা পিতার সেবা করেছে অথবা আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করেছে ছোট ভাই বোনদেরকে মানুষ করেছে এই এইরকম জনকল্যাণমূলক কাজ করেছে মানুষের অনেক উপকার করেছে রাস্তাঘাট তৈরি করেছে এগুলি ছায়ের মতো যেগুলিকে পুড়িয়ে নিয়ে যাবে তাদের সিরকে কুফুরিতে আর এই সিরকুফুরিগুলি হচ্ছে প্রচন্ড ঝড় বাতাসের মতো আল্লাহ পাক রব্বুল আলমিন এর সাদ করছেন জলিকা হলালুল বাঈদ আর এই হচ্ছে বড়ই ঘোর গুমরাহি বড়োই পথভ্রষ্টতা আল্লাহাক তারপরে এর সাদ করছেন আলমতার আন্না আল্লাহ আদাবিল হক আল্লাহ যদি চাইতেন তো তোমাদের হে মানব জাতি হে কাফেররা হে অস্বীকারীরা তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন এবং নতুন এক সৃষ্টি নিয়ে আসতেন আর তারা তোমাদের মতো অবাঞ্ছিত হইতো না আর এই বিষয়টি তোমাদেরকে সারা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার পরে নতুন কোনো জাতিকে নিয়ে এসে এই পৃথিবীতে বসবাসের সুযোগ দেওয়া এটি আল্লাহ ফাকরুল আলমের জন্য কোনো কঠিন বিষয় নয় আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ আল্লাহাকাল সামনে উপস্থিত হবে বিচার দিবসে সেই সময় যারা দুর্বল লোক ছিল সমাজে যারা সাধারণ মানুষ ছিল নেতৃস্থানীয় ব্যক্তির অন্ধ অনুকরণ করেছে ধর্মীয় নেতাদের অন্ধ অনুকরণ করেছে এবং বাতিলপন্থায় তারা জীবন জীবনযাপন করেছে অথবা শুধু পেটের উদ্দেশ্যে জীবন যাপন করেছে কুফরীর জীবন পাপের জীবন সিরকের জীবন বিদাতের জীবন যাপন করেছে এই সব সাধারণ দুর্বলরা তাদের নেতাদেরকে বলবে ফাকাল বলবে যারা নিজেদেরকে বড় মনে করেছিল অহংকার করেছিল যে আমরা হচ্ছি ধর্মীয় নেতা আমরা হচ্ছি দেশের শাসক আমরা হচ্ছি পুঁজিপতি আমরা হচ্ছি নেতৃস্থানীয় ব্যক্তি এরা অহংকার করেছিল ইন্মতাবা ওই দুর্বল অসাহী মানুষরা বলবে সমাজের যে আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমাদের ভক্ত ছিলাম ফাহালিন আজাবল্লাহ তাহলে কি তোমরা আল্লাহর আজাব থেকে কোন ক্ষেত্রে আমাদের কাজে আসতে পারবে আজকে কোনো উপকার করতে পারবে কালু তখন এই অহংকারীরা বলবে এই নেতারা বলবে আল্লাহ হাদান আল্লাহাদ আল্লাহ যদি আমাদেরকে হিদায়ত দান করতেন তো তোমাদেরকে হিদায়ত দিতাম আল্লাহ যদি আমাদেরকে সঠিক পদ দেখাতেন তাহলে তোমাদেরকে সঠিক পদ্মা ক্ষেত্রে যদি সুখের ব্যবস্থা দেব তোমাদেরকেও ভালো পদ দেখাবো সাবাউন আলে আমা যখন দেখবে যে আর কোনো উপায় নেই কোনো উপায় নেই তখন চিৎকার করে ডাকবে চিৎকার করে ডেকেও তাদের দরখাস্ত তাদের চিৎকার শোনা হবেন আল্লাপাক শুনবেন না তখন তারা বলবে যে আমাদের জন্য সবটাই সমান শাউন আলীন আর যে না আমরা ধৈর্য হারা হই আম সাবারনা অথবা ধৈর্য ধারণ করি মালা নামি মাহেশ আমাদের কোনো নিষ্কৃতি নেই আমাদের কোনো এখান থেকে বের হওয়ার উপায় নেই অমাহমবে খারে জেনি নান জাহান নাম থেকে কখনও তারা বের হইতে পারবে না আল্লাহ পাক তারপরে শয়তানের কথা এখানে বর্ণনা করেছেন শয়তান তখন কি বলবে যে ইবলি শয়েতানের অনুসারী জিনেরা যারা মানব জাতিকে গুমরা করে বলবে ওই সময় যখন বিচার ফেসালা সম্পন্ন হয়ে যাবে হাক নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের সাথে সত্য ওয়াদা করেছেন আল্লাপাকের প্রতিশ্রুতি সত্য ছিল ওয়াদ তুকুম এবং আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম ফাখলাফ তুকুম তবে আমি ওয়াদা খেলাফি করেছি আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি ওয়ামা খান আলী আলাই কুমিন সুলতান আর আমার তোমাদের ওপর কোনো রকমের প্রভাব ছিল না এমন নয় যে আমি তোমাদেরকে জোরপূর্বক এসব অন্যায় কাজ করেছি আমি খুব বেশি যেটা করেছি সেটা তোমাদের অন্তরিক মন্ত্রণা দিয়েছি তোমাদেরকে শাসা দিয়েছি তোমাদের সামনে খারাপ কাজগুলিকে কুফরিকে পাপের কাজকে সুসজ্জিত করে পেশ করেছি এই কাজ আমি করেছি ইল্লা আনকুম তোমাদের ওপর আমার এমন প্রভাব ছিল না তবে তোমাদেরকে আহ্বান করেছি আমাকে তিরস্কার করিও না বরং নিজেদেরকে তিরস্কার করো তোমরা নিজেরাই ভুল করেছ মা আনাবে মুসরে কুম আমা আনতুম বে মুসরে আল্লাহাক বলছেন যে এই শয়তান বলবে যে তোমাদের ফরিয়াদ শুনতে আমি পারি না মা আনাবে বে আমি তোমাদের ফরিয়াদ শুনতে পারি না তোমাদের অসহায় অবস্থায় আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি না অমা আন তুমি আর তোমরাও আমার কাবুল এর পূর্বে পৃথিবীতে যে সির করেছো এই শিরকে আমি অস্বীকার করছি আমি তোমাদেরকে বাধ্য করিনি ইন্নআলিম আল্লাহা বলছেন নিঃসন্দেহ জালেমদের জন্য বড় ভয়াবহ শাস্তি রয়েছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিলের দিকে ফিরে আসছি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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে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 কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকে রসল্লা আসসালাম যে জন্য ব্যবহার করছেন হুসেন্লাহ খান মাদানীদুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদা জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कैम छह अलसल्लम कथा हादिस एर इतिबमयिकाश परवर्ती अनुष्ठान पिसाए আল্লাহ ফাকরুল আলমিনার পরে আল্লাহ আকরবুল আলমিন যারা যারা সৎকর্মশীল তাদের শুভ পরিণামের কথা বর্ণনা করছেন এবং আল্লাহ ফাকর্বুল আলমিনের কোরআন কেলিমে বাগ ভঙ্গিমা হচ্ছে এইরকমই যে যখনই আল্লাহাক কাফের জালেমদের কথা এবং তাদের অশুভ পরিণামের কথা তাদের কঠোর শাস্ত্রের কথা আল্লাহাক উল্লেখ করেছেন তখনই আল্লাপাক মমিন আদের কথা বর্ণনা করেছেন এবং তারাকে আল্লাপাক সম্মানিত করেছেন এবং তাদেরকে আল্লাহাক যে জান্নাত দেবেন সুখময় আল্লাপাক বর্ণনা করে থাকেন মহান আল্লাহ করেছেন ওয়াউদ খালাল আলিহাত এবং যারা ইমান নিয়ে এসেছে এবং সৎ আমল করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে খালেদিন আফিহা সেখানে তারা চিরকাল থাকবে বেঈ তাদের প্রতিপালকের আদেশক্রমে তাহম ফি হা সালাম এবং সেখানে তাদের সংবর্ধনা হবে সালাম বলে একে অপরকে সালাম করবে ফেরেস্তাগনে সে সালাম করবে জান্নাতিদেরকে শান্তি আর শান্তি সেখানে অশান্তির কিছু থাকবে না মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন আলাম তারাকে ফাদাবাল্লাহ মাসাল কালেমাতন তৈন কা সাজারতিন তৈুল হাসা বেত আফর ও হাফিসা দিনের কথা তৌহিদের কথা আর দৃষ্টান্ত আল্লাহ ফকরবুল্লাহ আলমিন পেশ করেছেন মহান আল্লাহ বলছেন আলমতারা হে নাবি তুমি কি দেখো না কেফা দাব্লাহমা সাল কেমন সুন্দর করে আল্লাহ ফাকরবুল্লাহ আলমী দৃষ্টান্ত বর্ণনা করেছেন ক্যালেমাতন তৈবা কাতিনের একটি হাদিসে রয়েছে যে একবার জিজ্ঞাসা করলেন সাহাবাইকিরামদেরকে সহিব খারিতে রয়েছে আব্দুল্লা বিছের মধ্যে একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না নব্বি উনি মাহিয়া ওই গাছটি কি তোমরা বলতে পারো নবী করিম এইভাবে সাহাবাহ কিরমদেরকে পরীক্ষা করলেন সাহাবাই কেনার আর ভাবলেন যে এমন গাছ জিজ্ঞাসা করেছেন রাসুল্লাহাম যখন তাহলে এই গাছটি অনেক দূরে আমাদেরকে মরুভূমিতে কোথাও খুঁজতে হবে আর বাড়ির আশেপাশে গোটা মুদিনায় যে খেজুর গাছে ভর্তি হওয়া আছে এদিকে তাদের বেড়ে নিয়ে যায়নি আব্দুলা বলছেন যে লোকেরা তো বেদুইন এলাকায় মরুভূমির গাছ সম্পর্কে চিন্তা করা শুরু করলো বাবা কাফি নফসি আন্নাহা নাখলা আমার মনে হইল যে সেটি হচ্ছে খেজুর গাছ কিন্তু সেখানে বড় বড় সাহাবাই কেরাম বসে আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব বসে আছেন আবু আর এই গাছটি এত বরকতের গাছ যে এই গাছ হচ্ছে মুসলিমের যেমন কোনো কিছু দিয়ে অন্য কারক কোনো ক্ষতি হতে পারেন না তো আল্লাহ ফাকর্বুল্লাহ বলছেন যে পবিত্র গাছের মতো হচ্ছে কালিমা তৈর উদাহরণ আসল পবিত্র গাছ অর্থাৎ খেজুর গাছের শেকর তো অত্যন্ত মজবুত হয়ে সুদৃঢ় হয়ে স্থাপিত থাকে ওফার সামা। আর তার শাখা প্রশাখা গুলি আকাশ পানে বিস্তৃত থাকে শাখা প্রশাখা গুলি আকাশ পানে কোল্লাহিনেঈদীহা এবং এর আল্লাহা বলছেন যে এই যে গাছ বরকতের গাছ খেজুর গাছ তুতি ও কোলাহা তার ফল মূল সবসময় দিতে থাকে বেঈদানব্বিহা তার রবের আদেশ ক্রমে সারা বছর এই খেজুর মানুষ খেতে কোনো ফায়দা নেই যে বৃক্ষ থেকে যে ফল হবে সেই ফলেও কোনো ফায়দা নেই ওই যে তুসাৎ মিন ফৌকিল আর এই ধরনের গাছ আরব দেশে হয়তো। যার ফল অত্যন্ত তিক্ত হইত আর সেই গাছের শেকড় জমিনের ওপর ভাগে থাকতো ভিতরে মাটির মধ্যে যেত না আর মরুভূমিতে বালি মাটিতে যদি ওপরেই শেকড়গুলি থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকে না মালাহামিন কারার তার কোনো স্থায়িত্ব নেই একটু বাতাস হলে উল্টে পড়ে যায় আল্লাহাকের সাতকুলকে যারা সুপ্রতিষ্ঠিত রাখেন বিলক সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে যখন তারা সুপ্রতিষ্ঠিত বাণী অবলম্বন করে তখন আল্লাহ পাক তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখেন কালমা এলিল্লা কে যখন অনুসরণ করে তখন তাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন সুপ্রতিষ্ঠিত রাখেন ফিল হায়াতি ইহো জগতেও এবং পর জগতে আল্লাহর পথভ্রষ্ট করেন আল্লাহ যাই ইচ্ছা করেন তাই করে থাকেন এ সম্পর্কে বারাবিন আজম রাজি আল্লাহ তাল থেকে হাদিস বনিত রয়েছে আর হাদিস এই আয়াত নাজিল হয়েছে কবরের আজাব সম্পর্কে আজাবিল কবর কবরের আজাবের প্রমাণ সম্পর্কে এটি দলিল যে আল্লাহ ইহ ইহজগতেও মমিনদেরকে সুদৃঢ় রাখেন এবং পরজগতে মতের পরে যে মনকার নাকির প্রশ্ন করতে আসে কবরে এবং বসিয়ে দেয় তাকে জিজ্ঞাসা করা শুরু করে মৃত ব্যক্তিকে মানরব্য কা তোমার প্রতিপালককে মা দিনও তোমার দিন কী ছিল মান্নাভিও কা রাজ আল্লাহ বয়েস আফিকুম ওই ব্যক্তি সম্পর্কে কি জানো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল আর তখন মমিন এগুলির জবাব সহজে দিয়ে দেয় এখানেই আল্লাহ বলেছেন যে আল্লাহাক মমিনদেরকে সুদৃঢ় রাখেন পরকালু আর যারা জালেম পথভ্রষ্ট তাদেরকে আল্লাহা পথভ্রষ্ট করে দেন সুতরাং বলতে থাকে হা হা আল্লাহরি আফসোস আক্ষেপ আক্ষেপ যে আমরা কিছুই জানি না মহান আল্লাহ ইব্রাহিম আঠাশে আলমতাহ হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি কে দেখি ওই সব লোকদেরকে যারা আল্লাহর নেয়ামতকে কুফুরিতে রূপান্তরিত করে দিয়েছিল দ্দারু নিয়ম আল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলম যে অনুগ্রহ দান করেছিলেন যে নিরাপত্তা দিয়েছিলেন যে সুখ দিয়েছিলেন আর আল্লাহ ফাকরুল তাদেরকে বড় সুখে রেখেছিলেন এই নিয়ামতকে নিয়ামত আল্লাহাকেন তাদেরকে দিয়েছিলেন। এব রাহিম আলী ইসালামের অনুসারী করেছিলেন কাফেরদের সম্পর্কে মাক্কা কাফেরদের সম্পর্কে আল্লাহকে এতনাজার করেছেন যে আল্লাহফাক দিনের দিক থেকেও এদেরকে আল্লাহকে নিয়ামত দিয়েছিলেন এদেরকে কাবার মতো আল্লি করেছিলেন কাবার খাদেম করেছিলেন এদেরকে আল্লাহর ঘরের পাশে বসবাসে আল্লাহাগ সুযোগ দিয়েছিলেন এদেরকে নিরাপত্তা দান করেছিলেন বহু নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহর এই নিয়ামতকে তারা কুফরিতে রূপান্তরিত করেছিল ও আহল কৌ দারাল বাওয়ার এবং নিজ জাতিকে তারা ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছিল এই কোরআশদেরকে আর মুশ্রেকদেরকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছিল অর্থাৎ রসর উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সত্য দিন নিয়ে আসলেন তারা সেই সিরকের উপরে অটল থাকলো এবং নবী সাল্লাহিস্লামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো মানতে রাজি হলো না বরং নবী ইসালামের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হলো আর শেষ পরিণাম মক্কা বিজয়ের মাধ্যমে তাদের সর্বনাশ হলো আর জাতিকে সর্বনাশ করলো অনেকেই কুফিরের অবস্থায় ধ্বংস হয়ে গেল এবং তারা জাহান্নামে পৌঁছে গেল আল্লাহ ফাকরাবন বলছেন যে এদের পরিণাম হচ্ছে জাহান্নাম আয়াস ধ্বংসের ঘর হচ্ছে জাহান্নাম যাতে তারা প্রবেশ করবে অবেস আল করার আর এ হচ্ছে বড়ই নিকৃষ্ট জায়গা وجعلوا لله اندادا ليضلوا عن سبيله لِي قل تمتعوا فاين مسيركم الى النار ارى الله فقرب العالمين شريك سبবস্ত করেছে জাতি করে আল্লাহ রাস্তা থেকে তারা মানব জাতিকে বিভ্রান্ত করতে পারে কুল হে নবী বলে দাও تمتعوا তোমরা ভোগ النار তোমাদের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম তোমাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহাক তারপরে ইরশাদ করছেন কুল্লে বাদিয়কিমাত দাও আমার ওই বন্দাদেরকে যারা ইমান নিয়ে এসেছে সাহাবাই কেরামদের সম্পর্কে আল্লাহাক বলছেন ইকিমসালাত এরা যেন সলাত কায়েম করে তবে ইমানের পরে নামাজ কায়েম করা অত্যন্ত জরুরি বিষয় নিজের ইমানের প্রমাণ পেশ করার জন্য ওয়ায়ুন ফেকু মিম্মা রাজাক নাহম যা কিছু আমি তাদেরকে রেজেক হিসাবে দিয়েছি উপজীবিকা দান করেছি তা থেকে গোপনেও তারা ব্যয় করে ওয়া আলানি আর প্রকাশ্যও ব্যয় যেখানে যখন প্রয়োজনতা বাই করে বিশেষ করে ফরজ ব্যয়বহনের ক্ষেত্রে বাবা মা রয়েছে ছেলেমেয়েরা রয়েছে স্ত্রী রয়েছে এবং ছোট নাবালক ভাই বোনেরা রয়েছে এবং বাবার মধ্যে সে আর্থিক সচ্ছলতা নেই অথবা এই ধরনের যে কোনো ফরজ ব্যয়বহনের দায়িত্ব রয়েছে আর আরেকটি দিক হচ্ছে আল্লাহর আর রেজেক্ট থেকে বাই করার সেটা হচ্ছে ফরজ জাকাত আদি করা যারা জাকাত প্রদান করে এরা এই কাজগুলি করবে বিন কাবুলি আইয়াতে ইয়মন সেই দিন আসার পূর্বেই লাদিন না কোনো কেনা বেচা থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে যে ব্যবসা বাণিজ্য করে লাভবান হয়ে আমরা পণ পেশ করে মুক্তি হাসিল করে নেব মুক্তিপণ দিয়ে দেবো ওলা খেলাল না কোনো রকমের বন্ধুত্ব থাকবে যে বন্ধুকে ধরে সোর্স মাধ্যম ধরে পৃথিবীতে অনেক ক্ষেত্রে আমরা পার পেয়ে যাই অনেক ক্ষেত্রে আমরা ছুটি পেয়ে যায় আল্লাহাক বলছেন তারপরে আল্লাহ উল্লাখাল আসামা ওয়াতে আল্লাহ সেই সত্তার নাম যিনি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন ওয়ানজ আলিন আসামা এমান এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন ফাক রাজা বিহমিন আসামিজক আল্লা তোমাদের জন্য তা থেকে এই পানির দ্বারা আল্লাহ ফাকরবুল্লা আলম বিভিন্ন রকমের ফলমূল উদ্গত করেছেন ফলমূল উৎপন্ন করেছেন রিজক তোমাদের কুমতমাদের রিকস্বরূপ আল্লাহ ফাকরবুল আলামিন ফল ফলা দিকে জন্ম দিয়েছেন রিজকাল্লাকু তোমাদের উপজীবিকা স্বরূপ ও সাক্ষার আলাকুমুল ফুলকা এবং তোমাদের জন্য নৌযানকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন লেতাজিরিয়া ফিল বাহারে বেআরিহি জাতি করে তার আদেশে সমুদ্রপথে জলপথে সেই নৌযান চলতে পারে ওসাক্ষার আল্লা আনহার এবং তোমাদের জন্য নহরগুলিকে নদী নালাগুলিকে তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাক তোমাদের উপকারে এগুলিকে সৃষ্টি করেছেন ক্ষেত্রে আল্লাহাক যা দায়ে অবস্থায় গতিশীল রয়েছে নিজ গতিতে নিজ পথে চলতে আছে অসাক্ষর নাহার এবং আল্লাহ পাক তোমাদের জন্য রাত এবং দিনকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন রাতে তোমরা একরকমের উপকার হাসিল করো আর দিনে তোমরা আরেক রকমের উপকার হাসিল করো এই সমস্ত আল্লাহ আল্লাহাক রব্বুল্লাহ আলমের নিদর্শন যে আল্লাহাক তোমাদের স্বার্থে সৃষ্টি করেছেন আল্লাহাক আমাদেরকে যেন নেখামের তৌফিক দান করেন আল্লাহর নিয়ামতের মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহাক আমাদেরকে কোরআন করিমের আদেশ মোতাবেক চলার যেন তৌফিক দান করেন সুবহান রব্বিক রব্বিলাম সেফুন ওসালামুন আলমুর সালীন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন सम्पद नीले पवित्र जकत दान अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग नंबर शून्य बारे इमेल कर समाधान समय भलो व्यवहार दुनिया भी किसी दाय दायित्व आगे पालन कर